সুরা আর শামস পরম দয়াময় নিরতিশয় মেহিরবান আল্লাহর নামে কমার সূর্য ও উহার রৌদ্রের শপথ চন্দ্রের শপথ যখন উহা সূর্যের পিছনে পিছনে আসে দিনের শপথ যখন উহা সূর্যকে প্রকট করিয়া তোলে এবং রাত্রের শপথ যখন উহা সূর্যকে আচ্ছাদিত করিয়া লয় আকাশমন্ডলের এবং সেই সত্তার শপথ যিনি উহা সংস্থাপিত করিয়াছেন ও আর পৃথিবী ও সেই সত্তার শপথ যিনি উহাকে বিছাইয়া দিয়েছেন। মানব প্রকৃতির এবং সেই সত্তার শপথ যিনি উহাকে সুবিন্যস্ত করিয়াছেন অতঃর উহার পাপ ও উহার তাকুয়া তাহার প্রতি ইলহাম করিয়াছেন নিঃসন্দেহে কল্যাণ পাইল সেই যে নিজের নবসের পবিত্রতা বিধান করিল এবং ব্যর্থ হইল সেই যে উহাকে খর্ব ও করিল। গুপ্ত করিলামুক জাতি নিজের সীমালঙ্ঘনের ভিত্তিতে অমান্য করিল সেই জাতির সর্বাপেক্ষা দুষ্টু পাশান হৃদয় ও হতভাগ্য ব্যক্তি যখন ক্ষিপ্ত হইয়া উঠিল তখন আল্লাহর তাহাদিগকে বলিল এবং কিন্তু সেই লোকেরা তাহার কথাকে অগ্রাহ্য করিল এবং স্ত্রীটিকে মারিয়া ফেলিল শেষ পর্যন্ত তাহাদের গুনাহের দরুন हर रबर एक भयकर विपद चापाइया दिया सकल के माटिर सहित मिसाइया फिलिलेंहार ये रूप खराब परिणतर भय ही पोषण करें